যেভাবে উপস্থাপন করেছেন যারা সেক্ষেত্রে যদি অস্বীকার করে তাহলে আমরা তাকে ইসলামী আপিদের ওপর আছে এবং এটা বলা আসলে মুশীল এখানে প্রান্তিকতা বুঝেছো হাকিদার কোন একটা বিষয়ে পড়া কি এটা নয় পরেই হল যদি কেউ সরে যায় তাকে আমরা তবলিল বা করতে যেমন থেকে বা আদিস থেকে বোঝা যায় সাহাবায় কেরাম মেয়াই হক এখন যদি কেউ বলে সাহাবাহের মেয়াই হক না তাহলে সে আর ইসলামী আকিদার ভিতরে আছে না বাইরে চলে গেছে এক্ষেত্রে মূল সমস্যা হলো আমাদের জামাত আমরা প্রথম কথা বুঝতে হবে আমরা চলতে পারবো হয়ে যাচ্ছে সবাই যাবে না আর ইনক্লুসিভ মানে মানে আমরা কি এক্সক্লুসিভ না ইনক্লুসিভ সাহাবি তিনের মানুষ থেকে বুঝি তারা ছিলেন ইনক্লুসিভ সবাই আমার কিন্তু আর কেউ নেই অথবা কেউ আহ সন্ন্যনাথ কমাই পারছেন এই দুই পাঁচশো ছাড়া আর নেই আমি আমার মধ্যে আর নেই যেমন সিয়ারা বলছেন যে সাহাবিদের ভিতরে তেরো জন ছাড়া মুসলমান ছিলেন আমি এটা কি শুধু সাহাবিদের এখানে হলো না নবী হল কারণ আমরা প্রমাণ করলাম তেইশ বছর খেটে তেইশ বছর তার সহবাদ পেয়ে বান আর বড় বড় বুজুর্গ আছে মিনিটে পায়েস দিয়ে এখন কেউ বলে ইসলাম প্রতিষ্ঠিত নেই নাওয়াজ মোহাম্মদ দিন প্রতিষ্ঠা করে গেলেন তিরিশ বছরে ভেঙে গেল আর হলো না দিন আমি বিশ্বাস করি বিশ্বাস করেছিলাম যেটা দিয়ে গেলেন প্রতিষ্ঠিত আর কেমন সম্পর্কে জঞ্জাল হবে ময়লা হবে জঙ্গে পড়বে একজন ইঞ্জিনিয়ার বাড়ি বানাইছে বছর ভেঙে পড়েছে তাহলে ইঞ্জিনিয়ার ভাবনা আর বাড়ি বানাইছে যেমন বলে ইস্ট ব্রিজ বলি আমরা সেতু এখনো চলছে কোন সমস্যাতে ইঞ্জিনিয়ার খুব শক্ত আমরা মাঝে করি যে এই রেলওয়ে করছিল ব্রিটিশটা কখন করছিল যখন তো প্রযুক্তি না। কিন্তু এখনো রেলওয়ে কোন কারণ পানি বাজে না আমাদের আধুনিক রাস্তা কেটে পানি বের করতে হয় কিন্তু রেলওয়ে কোনো রেলওয়ে কেটে পানি বের করতে হয়েছে এরকম কোন নদী পাওয়া না। তার মানে সেই যুগে তারা যেটা করেছে ভালো ইঞ্জিনিয়ার ব্রিজটা এখনো টিকে আছে ভাঙিনি রাখছে না কিন্তু মানের সাথে কতদিন ঘর ফেটে আমরা বলি যে এটা ইঞ্জিনিয়ারদের মানে ক্রেডিট মোহাম্মদ সাল্লাহ এমন একটা দিন দিয়ে গেলেন যেটা তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো বছর ভেঙে পড়ে গেল আর থাকলো না এই জন্য যুগে যুগে আলেন থাকবে তার চলবে কিন্তু ভেঙে পড়ে শেষ হয়ে নতুন করে বানাইতে হবে এটা শুধু বাজে কথাই না এটা মোহাম্মদ সোল্লাকে মানে ছোট বানিয়ে ফেললাম এটা আগের নবীদের ক্ষেত্রে ঠিক আছে তারা সর্বজনীন ছিলেন না তাদের দিন কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাচ্ছে স্বাভাবিক অতি অল্প নে ইসলাম নে মুসলমানই নেই দেশে এই আমরা তার মানে নসুলাম এমন দিন দিয়েছেন সেটা মানে সবচেয়ে কম লোক অনুসরণ করে না এরকম একটা কথা বলবেন নসুল আসলাম তো মতি করবেন যে আমার মত সবচেয়ে বেশি আমরা এক্সক্লুসিভ হব না আমরা ইনক্লুসিভ হব এটাই সাহাবিদের মানা তারা খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু খারিজিদের ওরা মুসলমান না এরকম কখনো বলেন ওরা মুসলমান এটা বলার উদ্দেশ্য হল প্রথম কথা হলো যে সাহাবিদের ব্যাপারে আকিদা আউলুস কুরানুন্নার অনেক আকিদা একটা একজন একটা আকিদায় কিলাভ করেছে আরেকজন লোক সব কোরআন হাদিসের না পরিভাষাই না এটা ইসলামিক কোনো পরিভাষাই না একটু আগে যেটা বললাম না বসে হাত কিন্তু তারপর এটা কোন সুন্দর পরিভাষা নেই যিনি বলছেন সাহাবিগণ সত্যের মাপকাঠি নন এটা কেউ এরকম ভাবে বলেনি হাসে রসালামের ছাড়া কেউ মেয়ারে হক না এরকম কথা বলা হয়েছে এই কথাটার দুটো অর্থ আছে মেয়ার হক বলতে কি বুঝানো হয়েছে মেয়ারে হক মানে যদি এমন হয় যে কোন রকম বিতর্ক ছাড়া প্রশ্ন ছাড়া যার কথা গ্রহণ করতে হবে এটা রসুলাম সাল সাহাবিদেরকেও আমরা অনেক সময় আমরা তার বিপরীত রু ই রসুল্লাহ সাহেব আর যদি বলা হয় যে সাহাবিদের আমল শরীয়তের উজ্জত না তাহলে এটা অথবা যদি বলা হয় সমালোচনার পাত্র বা সমালোচনা করা বৈধ তাহলে এটা গলা এটা ইসলামী আমরা বাস্তবে দেখব এটা তারা কি বোঝানো হচ্ছে এই কথাটা আপত্তিগত ইসলাম পরিবেশের বাইরে একটা কথা যেটা মানুষের ভিতরে তার তৈরি করেছে এই কথা আমরা বিরোধী আমরা এই কথা বলতে চাই না বলাকে ভালো মনে করি না দ্বিতীয়ত এ কথার মাধ্যমে এই প্রসাদের এই সাহাবিদের সমালোচনা করতে হবে এটা আমি পরিপন্থী কারণ কোরআনের এবং হাদিসের আলোকে সাহাবিরা ভুলে না আমরা তাদেরকে মাসুম বলি কিন্তু তাদের আদল বলি সৎ বলি তারা ইচ্ছা করে ইসলামে ক্ষতি করেছে কিছু বলি না কিছু বলা কোরআন হাদিসের সাথে কন্ট্রাট করে যেটা আমরা পরবর্তীতে আসবে কারণ কোরআন তাদের জান্নাতে সাক্ষী হয়েছে তাদের মানে আদালতের সাক্ষ্য দিয়েছে কাজে কেউ যদি বলে যে সাহাবিরা জাননাতে আল্লাহ সাক্ষী দিয়েছেন তাই না ফতে মক্কার আগে যারা ইমেছে কথা বলতে দু রকম অথবা হাতে মানতেই কথা বলা হয়েছে এর আগে এবং পরে অক্ষাবিজয়ের আগে বা পরে যারাই মানে নিয়েছেন মর্যাদার সমান না কিন্তু কল্যাণ সকলকেই আল্লাহ হোসনা এটা সিরিয়া সে জান্নাত আর যদি আমরা জান্নাত নাও ধরি আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ ফাশেক ফাজের মুরতাতের কল্যাণের ওয়াদা করেছেন এইটা হলে তোর কোরআন মানান না কথা এই জন্য সাহাবিগন ভুলের উঠবে না ইশতেহারী ভুল হতে পারে মাসলাই ভুল হতে পারে কিন্তু তারা ইচ্ছা করে ইসলামের আল্লাহর বিরোধী ইচ্ছা করে করেছেন ব্যক্তিগত সাথে ইসলামের ক্ষতি করেছেন এরকম কথা চিন্তা করা কোরআনের আমার তো সম্ভব নয় বাকিটা আমরা এবিয়া কিদা আলুসিন রাখিদা খারিজদের রাকিদা আমরা শেষে পড়ব আমরা বলব যে একজন মানুষের যদি অন্য কোন মানে একশোর ভিতরে এটা হল আথা ফুট কথা একজন তো বলছে যে সাহাবিরা গুণাগার সাহাবিদের আমরা মানে না সাহাবিরা দলীয় হুজত এই এইভাবে শরীর কোন মুসলমান যখন কোন কথা বলে তার ভালো ব্যাখ্যা খুঁজতে খারাপ ব্যাখ্যা আমার আমরা বলবো এই কথাটা খারাপ আপনারা এই কথা বলেন না এই কথা তারা এই খারাপ কথাটা এসে যায় আর ইসলামের সই কথা এইটাই আপনি এটা ভুল করছেন এটা অন্যায় ভুল কথা আমরা এইটা হল সই কিন্তু আমরা শুধু একটার কারণে যতক্ষণ না সে ফেসটা জাহের হবে এখন বলবে সাহাবিরা কোন সাহাবিরা শরিয়াতের কোনো হজ্জাত না অথবা সাহাবিরা গুণা করতেন এটা সরাসরি যদি বলে এটা ফেস দলাল নিঃসন্দেহে বুঝেছে কিন্তু শুধু আগের কথাটুকের জন্য তাকে বা বলেন এটা আমার বলেন সাহাবিরা মাসুন তারা বলেন যে সাহাবিরা আল্লাহর সবচেয়ে প্রিয় মুসলমান তারা রুসুল আসলাম সহপত পেয়েছেন কাজে এই সহপতের মাধ্যমে তারা যে মানে গিয়েছেন এ মানে আর কেউ কখনো যেতে পারে দুই নম্বর তারা ইচ্ছা করে দিনের ক্ষতি করেছে। আমরা এটা বিশ্বাস করেছি কারণ এই বিশ্বাসটা করোনা দেশের তৃতীয় হল তারা বলেন যে হ্যাঁ তাদের ভিতরে ঝগড়া হয়েছে একটি হয়েছে যুদ্ধ হয়েছে এগুলো কেন হয়েছে আমরা জানি না ঘটনার দু বছর পর এগুলো লেখা আমরা মনে করি তারা এটা প্রত্যেকেই দিনের ভালো কল্যাণ বুঝেই করেছে তাদের ইশতিহাতে ভুল হয়েছে কিন্তু ইসলামের ক্ষতি করে ইসলামকে মিটিয়ে দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য তারা এটা করে এবং কোরআন হাফিস থেকে এটাই বোঝা যায় একটা মানুষ ঝগড়া করে দুজন মুদাকে মানুষ ঝগড়া করতে পারে না কিন্তু ঝগড়ার কারণে কেউ ধর তা কমষ্টছে আমি হোক ও অন্যায় করছে এই জন্য সাহাবিরা মাসুম কেউই ছাবিরা ভুল করেননি কেউ বলে। কিন্তু ভুলগুলো নিয়ে সমালোচনা করা এটা না কারণ ছাবিরা কাদের যে যুদ্ধটা হয়েছে এটা একশো বাদ কিন্তু যুদ্ধ কেন হয়েছে প্রেক্ষাপট কি ছিল কার কারণে হয়েছে কি জন্য হয়েছে এটা আমরা জানবাইরান হাদিসের নুসুস সাক্ষ্যদের সাথে তারা সব ছিল।